মানবতার সমাধান আসসালামুকুমতারক আলহামদুলিল্ রবীন্নআলতিনফিল মহম্ম ওসহাবি আজমায় শুমানতো শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা রিয়াদালহীন কিতাব থেকে আল্লাহর ভয় সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম আজকে উক্ত অধ্যায় বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ তো আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো সেই হাদিসটি হলেই ওয়ান আবি আল্লাহ কল কলা রসুল্লাহি সাল আলাইসাল্লাম انني ارى ما لا ترون السماء وحق لها ان تطئ تعتطى... ابو ذر رضي الله تعالى عنه تني বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন انني ارى ما لا ترون جا আমি দেখতে পাই তোমরা তা দেখতে পাও না اطت السماء اسمان শব্দ করা শুরু করেছে وحق لها ان تطئ আর আসমানের জন্য আওয়াজ করার অধিকারও আছে আসমানের জন্য আওয়াজ করার অধিকারও আছে কারণ বলছেন আসমানের ভিতরে চার আঙ্গুল রাখার মতো কোনো এমন জায়গা বাকি নেই যেই জায়গায় ফেরেশ তারা তাদের কপাল রেখে কসম খেয়ে বলছি রি আল্লাহর কসম খেয়ে বলছি জাহান্নাম সম্পর্কে জান্নার সম্পর্কে যদি তোমরা জানতা যা আমি জানি আল্লাহ তুম কালি ওলা বাকাই তুম ক্যাথিরা তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে অমা তালিনিসাই আল আলাল ফুরুস এবং তোমরা বিছানার উপর কোনো নারীর থেকে তোমরা স্বাদও গ্রহণ করতে না তোমরা তোমাদের স্ত্রীর থেকে স্বাদ পর্যন্ত গ্রহণ করতে না যদি তোমরা জানতে যা আমি জানি ইলা এবং তোমরা রাস্তায় বের হয়ে পড়তে এবং আল্লাহর আশ্রয় চাতে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম এটাই বুঝাতে চাচ্ছেন যে জাহান নামে এত বেশি ভয়াবহতা জাহান নামের শাস্তি এত বেশি কঠিন এটা যদি তোমরা জানতে বা তোমাদেরকে জানানো হতো তাহলে তোমরা দুনিয়ার কোন স্বাদ গ্রহণ তো করা দূরের কথা সর্বক্ষণ রাস্তায় বিড় হয়ে সেই আযাব থেকে আল্লাহর কাছে থেকে نزل ابن عبيد بن الاسلامي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزولوا قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما افناه আবু বর্জা রাজি আল্লাহ তিনি বলেন তার বয়স সম্পর্কে সে তার বয়সটাকে কোন কাজে ব্যয় করেছে বয়সটাকে কোন কাজে সে শেষ করে দিয়েছে কোন কাজে ব্যয় করেছে এটা তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়ান ফিমা, এবং তার ওই এলিম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে সে তার এলিম কতটুকু আমল করেছে ওই এলিম অনুযায়ী আমল করেছে কিনা এটাও আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন মিন আইনা ওয়ান এবং তাকে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনা ইকাহু এই মালটির সে কোথায় থেকে উপার্জন করেছে অফিমা আনফাহু এবং সে কোথায় ব্যয় করেছে ওয়ান ফিমা এবং তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে শরীরটাকে সে কোন খাতে ব্যয় করেছে কোন খাতে খাটায়মিজি অকাল হাদিস উন হাসান হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সহি এবং হাসান পর্যায়ে বলেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী आप हादी थे जानते परलम जल्लाह तला के तेमते दिन हम बयस सम्पर्केदा इलेम सम्पर् टा कि कमाई करा क्या खर्च कर, कर शरे आल्ला कत नियमत दिए शर अंग पतंग द्वारा अल्लाह तला कत बंदगीगुल जवाब ना दे पर्त उत्तर ना दे कश्चिनकाले को पा आगे बढ़ते पर আমি কিভাবে নিশ্চিন্তায় বসে থাকতে পারি করত সেই সিঙ্গাই যে দিবে সিংগাওয়ালা সে তার মুখে সিংগারটাকে মুখে লেগে রেখেছে واستمعوا اذنا و সে অনুমতির অপেক্ষায় আছে মাতা ইউমারবিল নাফখি ফায়ানফুখু জাইদিনি তাকায় শিংগাই হুক দয়ার হুকুম দআ হবে সেই দিনই সে ফোক দিবে ফাকা আননা যালিকা ফাকুল আলা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যেন এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামদের তখন আল্লাহ নবী সালাম তাদেরকে বললেন কুলু তোমরা বলো হাসবুন আল্লাহ অনিমাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনিম আল ওয়াকিল এবং তিনি সুন্দর পর্যবেক্ষণকারী সম্মানিত ও দর্শক মন্ডলী এই হাদিস দ্বারা যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলো এই যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আল্লাহ তালা তাকে সিঙ্গায় পুঁ দেওয়ার জন্য সিঙ্গার হাতে নিয়ে মুখে লাগিয়ে তাকে এই দায়িত্ব বসে রেখেছেন শুধু তাকে অনুমতি দেওয়া হবে সিংহায় ফুঁ দেওয়ার জন্য যেমন আল্লাহ আসবে। এটা কারো জানা আছে কারো জানা নাই তাহলে যেহেতু জানা নাই। তাহলে যদি সে হঠাৎ করে ফুঁক দিয়ে দেয় তাহলে সেই দিন কেমন পতিত হবে তো আল্লাহ নবীলাম বলছেন এত বাস্তব এবং সঠিক জিনিস জানার পরেও আমি নিশ্চিন্তায় বসে দেখতে পারি আর আমি আনন্দ করতে পারি ওমান আবু হুরাই রা রবি বলেন বলেছেন পৌঁছে গেছে যে ব্যক্তি মান খাফা যে ব্যক্তি ভয় করেছে আদলা যা সে রাতের প্রথম ভাগে রওনা হয়েছে অমান আদলা যা আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে রওনা হয়েছে খুবই মূল্যবান সামগ্রী আল্লাহ এবং নিশ্চয় আল্লাহ যেটা সামগ্রী আছে এটা হল জান্ন ওয়ান তিনি বলেন আমি বলতে শুনেছি এবং খতনাবিহীন উল্টু রসুল আর রিজাউলিস পুরুষ এবং নারী সকলেই কি একসঙ্গে বা জন তো আর দেখে ফেলে দিবে যে সেদিন অবস্থাটা এত কঠিন হবে সেই কঠিন অবস্থায় মানুষদের এটার কোনো ব্যাপারই হবে না এবং এ বিষয়ে তারা কোনো চিন্তাই করতে পারবে না সময় তো ও দর্শক মন্ডলী আমরা আল্লাহর ভয় অধ্যায় কিছু কোরআন এবং কিছু হাদিসের আলোচনা আমরা শুনে আসছিলাম তো এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল আকাশে রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিসেট মিসপন উইটনেস ডক্টর জাকির দেখুন বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আল্লাহর ভয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছি तो अल्लाह रब्बुल आलमीन तरह एक विधान आनी कुरने मजिदे मध्य जेखनी मानुष्ठ के जहान नाम सम्पर्क आलोचना कर जानना सम्पर् आलोचना कर जेखनी जानना सम्पर्क आलोचना कर जहान नाम सम्पर्व आलोचना करो मानुष्ठ भय देखाना हो कख मानुषर के आशा एवं भरोसा तरफ देखा जो विषयटी सामने आसा हम আপনি মারুদেরকে বলে দেন যারা নিজের যারা বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর দয়া থেকে নিজেকে নইরি করিও না নিশ্চয় আল্লাহ সকল গুনা ক্ষমাকারি হু হু আল গফুর রহিম نشتريتني خماشيل يبونك ديالو إذا سيلا سورة زمرير تيبانو نمبر آيات وقال تعالى الله تلعروب والين وهل نجازي إلا الكفور سورة سبا شطر نمبر آيات وهل نجازي إلا الكفور وقال تعالى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى سورة طه عرشلش نمبر آيات وقال تعالى اله الاعراب يقولن سوره الاعراف 156 نمبر ayat الله تبارک و رحمه واسعت كل شيء وعن عباده ابن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا الا لا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله وان عبد الله ورسوله وكلمته القاها الى مريم وروح منه وان الجنه যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোন সত্য মা ও তার সঙ্গে কেহ কোন শরিক নেই ও আন্না মুহাম্মদু রসুরু এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লাম আল্লাহ এবং তার রসুল ওষা আব্দি রু এবং নিশ্চয় তিনি আল্লাহর এবং তার জাহান্ন হক আদার্ন আমাল মানুষের আমল যতটুকুই হোক না কেন আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী যে সমস্ত মানুষের আকিদায়তা হবে যে আল্লাহ সারা কোনো সত্য মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আর ইসা আলী সালাম তিনিও আল্লাহর বান্দা এবং রসুল আর আল্লাহ তালার কালেমা মারিয়ামের নিকটে পাঠিয়ে আল্লাহ তালা তাকে যে সৃষ্টি করেছেন এবং যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে যে জান্নাতও হক জাহান্নামও হক তো এই বিশ্বাস রাখাতেই আল্লাহ তালা তাকে জাননাতে প্রবেশ করাবেন সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী তাহলে কি আমলের দরকার নেই হ্যাঁ আমলের দরকার আছে এ হাদিসের অর্থ হলো এই যে জান্নতে প্রবেশ করাবেন এটা যে কোন দিন প্রথম দিনেই যে তাও না বরং সে যদি পাপি হয় এবং তার কাঁধে যদি গুণাহ থাকে তাহলে সেই গুনার বদলে আল্লাহ আল্লাহতলা তাকে শাস্তি দেওয়ার পর তারপরে আল্লাহতলা তাকে হয়তো কোনো না একদিন জান্নাতি দিবে যদি তার ভিতরে এ সকল গুণ থাকে কিন্তু গুণ আছে আকিদা ভালো আছে আমুলও ভালো আছে আল্লাহ তালা তাকে প্রথম থেকে আল্লাহ তাকে সাক্ষী দিবে আল্লাহ তো সত্য মবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল হর রমাল্লাহ আলহিন্নার আল্লাহ তালা তার উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন অর্থাৎ শুধু এতটুকু কলা কালেমা বললেই এবং বিশ্বাস করলেই আল্লাহ তাকে একদিন না একদিনই আবু আল্লাহ তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন আল্লাহ বল হাসান যে ব্যক্তি কোন নেকির কাজ করলো ফালাহু আশরুমা আল্লাহ তাকে তার বদলা হবে সেই পাপের বদলে একটি খারাপ বদলা তার জন্য ওমান তাকর মিনী শিবরান আর যে ব্যক্তি আমার নিকটে এক বিগ এগিয়ে আসবে রক্তহু ধরা আমি তার দিকে দুই হাত আমি তার দিকে এগিয়ে যাব। ওমান আতানি এমসি আদাই তুহু হারো বালাতন আর যে ব্যক্তি আমার নিকটে হেঁটে আসবে আমি তার নিকটে দৌড়িয়ে যাব। ومن لاقياني بقراب الارض خطيئه لا يشرك بشيئا لقيته بمثلها مغفرة رواه مسلم আর যে ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করবে জমিন ভরে গুনাহ নিয়ে কিন্তু সে আমার সঙ্গে কাউকে শরীক করে নাই আমার সঙ্গে কাউকে لقيته بمثلها مغفره আমি তার সঙ্গে সাক্ষাৎ অতটুকু পরিমাণ ক্ষমা নিয়ে এবং মা অর্থাৎ মানুষ যদি নিয়ে আল্লাহ সাক্ষাৎ করে অবস্থা হলেই তার সে কোনো শিরকি কাজ করে নাই আল্লাহ নবীলাম বলেছেন যে আল্লাহ তাকে এই জমিন ভোরে ক্ষমা এবং মাফিরাত আল্লাহ তাকে দান করবেন ওয়ানহ কল جا اعرابی الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الموجبتان جابر رضي الله عنه তেবন্নিত তিনি বলেন একজন বেদুইন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি الله সাল্লাম এর নিকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল মুজিবাতান সেই দুটি ওয়াজিবকারী জিনিস কি কি মাল কলা তখন তিনি বললেন মান মা তাহানি মৃত্যু বরণ করল এবং আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই নার আ যে ব্যক্তি মৃত্যু বরণ করবে এবং তার সঙ্গে সে শিরিক করেছে নার সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে সিরিক না করে তাহলে সে একদিন একদিন অবশ্যই জান্নাতে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সিরিক করবে সে জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে এবং তাকে কোনোদিন জাহান নাম থেকে বের করা হবে না সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী শিরিক এমন একটি গুণা যে গুণাকে আল্লাহ তালা বলছেন নিশ্চয় শিরিকটি বড় মারাত্মক গুণা বড় মারাত্মক গুণ আল্লাহ তালা এটাও বলেছেন انتهو ما يشريك بالله فقد حرم الله عليه الجنة جب اكتشريك كورو بي الله تعالى تارو پور جنة تكي حرام كورو بيشن نبن تارتكا نحو بي جهنم شمعه رتو سرطأو دشق مندولي اي جن شريك تكي اما دير پت تكي دوني تكتا حو بي ار باقي جيگولي گناع چه اي گناع شمفر كورو جدا الله الكا چامرا توبا كورو بحلو حو بي خالص بي توبا كورو بيشن الله تعالى وعن أنس نضي الله عنه أن النبي صلى الله عليه وسلم ومعاد رضيفه على الرحل قال يا معاد قال لباك أنس رضي الله تعالى عنه تبنيته نبي كريم صلى الله عليه وسلم ومعاد رضيفه على الرحل يقولون معاد انار پسوني بشابستائك وصوارير اوبر چلن قال تخون تنبولن يا معاد ها معاد بن جبل تنبولن لباك يا رسول وحاول السلام لباك وسعادك আব্দু ও রসুল এবং মোহাম্মদ সাল্ল সাল্লা আল্লাহর বান্দা এবং তার রসুল অন্তরে বিশ্বাস করে যদি কেউ এই কথা কালমাটি পরে আলার তবে আল্লাহ তালা তারপর জাহান্নামকে হারাম করে দিবেন কালা রসুল তখন সে বলল হে আল্লাহ রসুল আফালা উখবির বললেন আফালা উখবিরু বিহান্নাস আমি কি এ বিষয়ে মানুষদেরকে খবর দিব না ফায়াস্তাবুন এবং তারা এটার সুসংবাদ গ্রহণ করবে কালা তখন তিনি বললেন ইদানুন তখন মানুষেরা এর উপর ভরসা করে বসে থাকবে সম্মানিত ও দর্শক মণ্ডলী বোখারি মোসলিমের হাদিস এর উপর ভরসা করে বসে থাকবে তার অর্থ হল এই যে তারা আমল করবে না আমল থেকে বিরত থাকবে তারা মনে করবে যে শুধু কালেমা পরেই যদি জান্নাত পাওয়া যায় তাহলে আর কষ্ট করার দরকার কি তো সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে যেরকম তার ভয় দেখিয়েছেন ঠিক তেমনই मानुष्द के आशाओ दिए जेखने भय करते हैं सेल्लाह तला सम्पर्कें भलो आशा एवं भलो धारणाओकते हैं आसन आल्लाकेय करी ठीक आल्ला दया और रहमतर आशाओ जान अंतरे थे यही आजकल मत आलोचना एखे शेष कर आखिर दावाना अलहमदुल्लाबीन असलम आलैकुम वरहमतुल्लि वरक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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বি আর সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর এ ফাইভ আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপি রোড বার্মিংহাম কোড বি 1 5 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার